واشهد الله لا اله الا الله وحده لا شريك له ولا ند له ولا ند له ولا حد له ولا عدل له ونشهد ان سيدنا و صنعنا وحبيبا و وحبيب ربنا و توبينا وطبيب قلوبنا اولا و عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونزيرا ودعيا إلى الله بإذنه وفراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه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 ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليغدلن من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله مستخلفكم في الأرض فناظر كيف تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا محمد রহিমা আলি সইদিন হাই তোর বতন সন্নতে মাহবুবে এলাই হাই তোর বতন সন্ন্য মাহবুবে এলাহি তু বিনুত সদা তো কি গো শহরে হুয়া তে ওলা দত তো কলা তে উম কা হিস মুলক নে হজরত কাব কুসি হারে কে দিল সবা হ মহান রব্বুল আল আমিনের দরবারে লক্ষ গুরু শিপুরা দেখুছি দিনে আমাদেরকে পবিত্র জুমান নামাজ আদায়ের লক্ষ্মী মসজিদে সমবেত হওয়ার তোভিক দান করেছেন আলহামদুলিল্লাহ कुरान करीमर सुरे पंचान्न नंबर आयाजरफाज सल्लाह आलहर एक हादी आपन सम्मुखे पड़ा रोचे आयास हादी के सामने रेखे निर्धारित समय भरे कितार इच्छा करब मी इल्ला आज के हमार आलोच्य हे मुस्लिम विश्व शांति आसबे कह बर्तमान मुसलमान मजे एक अस्थितशील परिस्थिति बराज करर मूल कारण की रेहाई पवार उपाय की वर्तमान परि समके कुर जा सामने ता पेश करार्जन सुरैन पंचान्न नंबर आयात तेलावे तेलावत्कृत तेलावत आयतर साथ सामंजस्य रेखे आल्ला नदी एक हादिसो पड़े आशा जाए आयाते आल्लाफाज जाल करते हम समस्या निसन अवश्य तेलावत्कृत आयत आल्लाहबूल हमी घोषणा करें हे इमार আমি আল্লাহ তোমাদের সাথে একটি ওয়াদায় আবদ্ধ যদি তোমরা তা পালন করতে পারো তাহলে দুনিয়ার শাসন ক্ষমতা আমি মুসলমানের হাতে দিয়ে দিব নাম্বার দুই ইসলাম ধর্মকে আমি আল্লাহ নিজেই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করব নাম্বার তিন বেদিন কাফেরদের হামলা থেকে আমি মুসলমানদের নিরাপত্তা দান করছি সুরায় মুান্ন নম্বর আয়াতে আল্লাপাস তিনটি বিষয় আমাদের সাথে ওয়াদা একটি বিষয় কি দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানের হাতে দিবে নাম্বার দুই ইসলাম ধর্মকে আল্লাহ পাস নিজেই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিবেন নাম্বার তিন বেদিন কাফেরদের হামলা থেকে दान करा आल्लापा सुधर ये हाँ जी एक शर्त पालन करते जो शर्त पालन करते आल्लापाद संगे तीन अंगीकार कर शर्त सले हम जी सत्मकारी जाओं नवीन आदर्श आदर्शवान जाओ ए शर्त जदि तुम्हरा पालन करते आल्ला तुम्हारे तीन विषय वर्डा करशील परिस्थिति बराज कर प्रश्न हे आल्ला शर्त दिए तीन अर्डर खाते से शर्त हमें तले সত আমল আমাদেরকে করতে হবে এবং সৎ আমল যেহেতু নবীর তরিকা ছাড়া হয় না এই জন্য নবীর আদর্শে আদর্শবান আমাদের হতে হবে এখন প্রশ্ন হচ্ছে বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান কি নেক আমল ওয়ালা নাকি বদ আমল ওয়ালা দুনিয়ার বেশিরভাগ মুসলমান নবীর আদর্শে আদর্শবান নাকি নষ্ট সাজানের আদর্শে আদর্শবান দুনিয়ার বেশিরভাগ মুসলমান নবীর আদর্শে আদর্শবান নাকি ইয়াহুদি খ্রিস্টানের আদর্শে আদর্শবান আমার ভাইরা ইহুদি যেভাবে পায়ের গিরের নিচে কাপড় পরিধান করে মুসলমান বর্তমান গিরের নিচে কাপড় পরিধান করে হুজুরবাদ সাল আলাইসাল্লাম হাদিতে বলেছেন আবুজর রাজি আল্লাহ থেকে বন্ধিত عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يكلمهم الله يوم القيامة ولا يذكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم قال أبو ذر منهم يا رسول الله قال المثبل والمنان والمنفق السلعة هو بالحلف الكاذب আবুজার রাজি আলাহ তালা আমি থেকে তিনি বলেন আল্লাহর ববি বলেছেন কাল কেমতের ময়দানে আল্লাহ রব্দুল্লা তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না রহমতের দৃষ্টিতে তাকাবেন না ওদের দিকে ওদের সাথে কথা বলবেন না এবং ওদেরকে গুনা থেকেও পা করবেন না এবং ওদের জন্য ব্যবস্থা করে রেখেছেন যন্ত্রণাদায়ক আদার আবুদার রি আল্লাহ তালা আমি শুনে বলেছেন আল্লাহ এই লোকগুলো কারা এই লোকগুলো কারা যাদের সঙ্গে আল্লাহ হাসন ময়দানে কথা বলবেন না তাকাবেন না ধূমা থেকে পুত পবিত্র করবেন না ওরা দ্বংশ আল্লাহ বলেছেন হে আবু ওরা আর কেউ নয় আল মুসবিল এক নাম্বার হচ্ছে যারা টাকুন গিরার নিচে কাকুনগিরাকে লুঙ্গি অথবা পাজামা দ্বারায় ঢেকে রাখে যারা কাকুগিরাকে লুঙ্গি অথবা পাজামা দ্বারা ডেকে রাখে ওদের সঙ্গে আল্লাপাক কে আমাদের কথা বলবেন না আল্লাপাক রমত দৃষ্টিতে তাকাবেন না গুনা থেকে ওদেরকে পুত পবিত্র করবেন না নাম্বার দুই অনুগ্রহ করে যারা খোটা দেয় ওদের সঙ্গে আল্লাপাক কথা বলবেন না নাম্বার তিন মিথ্যা কথম দিয়ে যারা পণ্য বিক্রি করে মাল বিক্রি করে ওদের সঙ্গে আল্লাপাক কে আমাদের কথা বলবেন তো এখানে প্রথম যে দি সেটা হচ্ছে যারা টাট নুজগার টাট নুজার নিচে লঙ্গি অথবা তারপর ঝুলিয়ে রাখে আল্লাহা গুদির সঙ্গে কথা বলবেন এখন আসেন তাহলে বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমান বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমান হচ্ছে বদ আমল ওয়ালা নেক আমল নাম্বার দুই ইউদিট ইসলাম যেভাবে মুখে দাঁড়িয়ে রাখে না বর্তমান বেশিরভাগ মুসলমান ওদের মুখেও দাঁড়িয়ে দেয় মধ্যে আল্লাহ নবী বলেছেন যে চুরি করে চুরি করতে যেই সময় লাগে ওই অবস্থায় তার উপর লালচ পড়ে একটা লোক বিগত যখন করে তখন তার উপর লানচ পড়ে একটা লোক মিথ্যা কথা যখন বলে তখন তার উপর লালচ পড়ে একটা লোক ব্যবিখ্য যখন করে তখন তার উপর লানচ পড়ে যখন ছুট খায় তখন তার উপর লালচ পড়ে কিন্তু দাঁড়িয়ে আসা এটাও একটা কবিরা গুলো এই কবিরে কারণে চব্বিশ ঘন্টা অনবরত তার উপর আল্লাহ লান সে ঘুমাইতেছে এই অবস্থায় লানত পড়তেছে সে নামাজ পড়তেছে ওই অবস্থায় তার উপর লানত পড়তেছে সে হস করতেছে ওই অবস্থায় তার উপর লালত করতেছে সে কমর জিয়ারত করতেছে ওই অবস্থায় লানচ পড়ে সে খাওয়া খাইতেছে ওই অবস্থায় তার উপর লালচ করতেছে তাহলে কত বড় মারাত্মক তোমার একটি অপরাধ ডাড়ে তাহলে ইউদি খ্রিস্টাম দাঁড়িয়েছে মুসলমানও কি নাম্বার তিন ইউদিফিস্টান মাথায় টুপি পরে না অধিকাংশ মুসলমানও দেখবেন ওরা মাথায় টুপি পরে না অধিকাংশ মুসলমানকে দেখবেন ওরা মাথায় টুপি পরে জন্য ভাইরা মাথায় টুপি আমরা অন্য সময় আর না পুরি অন্তত পাঁচ অক্ট নামাজের সময় যেন আমরা মাথায় টুপি নিয়ে নামাজ পড়তে পারি আমাদের নবী কখনো মাথা খোলা অবস্থায় নামাজ পড়েছেন আপনাদের কি ধারণা পড়েছেন না এটা নবী শূন্য নামাজের শূন্য এই নামে প্রায়সম্য বলে থাকি আমরা টুপি করে নামাজ পড়ার চেষ্টা করব আমার ভাইরা বর্তমান ইউজুক ইসলাম ওরা নামাজ পড়ে না অধিকাংশ মুসলমানও কি পড়ে না নামাজ পড়ে না বর্তমান ইহুদি খ্রিস্টান ওরা মদ খায় অধিকাংশ মুসলমান ওরাও মদ খায় বর্তমান ইহুদি খ্রিস্টান ওরা মদের কাজ কারবার সঙ্গে জড়িত আর অধিকাংশ মুসলমান এরাও মদের কাজ কারবারের সাথে জড়িত আমি প্রায় সময় বলে থাকি যারা রীতিমত মেসওয়ার করবে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহাক ওদের কাছে একদল ফেরেস্টা পাঠিয়ে বলবেন যে আমার দন্দাকে বল কালিমে পড়তে যেহেতু তার এখনই লিপ্ত হবে আর এখন কি হবে যারা লাজমান মেসওয়াত করে তার সত্তরটি বড় বড় হয় তা উপকার নিম্ন স্তরের যে উপকার সেটা হচ্ছে মৃত্যুর সময় তার ইমান নসিব মৃত্যুর সময়টা কত বড় গ্রান্টি নবির চিন্তাটা করেন ক্ষুদ্র একটি আমল মেসওয়ার্ক করা পাঁচ অত নামাজের ওজুর সময় আমরা মেশওয়ার্ক করে আমরা নামাজ করতে পারি একটা মেশওয়ার্ক কত 10 টাকা নেবে তখন একটা লজ্জা লাগে আপনি যে জায়গায় উজু করবে ওই রেখে মেসোয়াকে সাথে আমরা নামাজ পড়ার চেষ্টা করি নবী বলেছেন মেসোয়াকে সাথে নামাজ পড়লে প্রতি রাখাতে সাতাশ গুণ বেশি সাহস আছে কত বড় সাতাশ গুণ বেশি সাহস আছে আর মৎস্যাদ সত্তরটি ক্ষতি সর্বনিম্ন স্তরের ক্ষতি মৃত্যুর সময় বেম্যান হয়ে সে মারা যায় সে বেম্যান হয়ে কি পাঁচ অত নামাজ পড়ায় ঠিক আছে রোজা রাখে ঠিক আছে জাকাত দেয় ঠিক আছে কিন্তু একটা বদব্যাস তার কি খায় বলেন না কি খায় বাবা খায় মত মদ খায় যাই বলেন বিভিন্ন নামে এখন বর্তমানে এটা পরিচিত আমরা মুর্বিরা না জানলেও যুবক ভাইরা কিন্তু এটা বুঝে বলা করি তার মৃত্যুর সময় নবীর হাফিজ মিথ্যাও তো পারে না সেই বেম্যান হয়ে কি মারা যায় মুসলমান ইহুদি খ্রিস্টান বর্তমানে সুৎ খায় আর অধিকাংশ মুসলমানও সুদ খায় বর্তমানে ইদুখ্রিস্টান সুতারাবারের সঙ্গে জড়িত আর অধিকাংশ মুসলমান ওরাও সুতকারের সঙ্গে জড়িত পাঁচ শব্দ নামাজ পড়ে হস করে জাকাত দেয় নামাজ পড়তে পড়তে কপালে হাঁটুতে কালো দাগ ফেলে দিয়েছে তারপরেও কিন্তু ব্যাপার আই শহরটা ছাড়তে পারে নাই এমন খোঁজ দেখবেন সমাজে হাজার মানুষ আছে এভাবে বহু মানুষ আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট একটু ঘুরাই গারায় খায় যে যত বড় শিক্ষিত সে তত বড় ঘুরাই খায় আর যে যত বড় অশিক্ষিত সে ডাইরেক্ট ব্যবহার করে কিন্তু একটু ঘুরে খায় ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক অধিকাংশ মুসলমান বর্তমানে সুদিকারবার সঙ্গে জড়িত এক হাদিসে পেয়েছি যারা সুচ্ছায় ওদেরকে কবরে রাখার সাথে সাথে ওদের চেহারা শুকুরের চেহারায় পরিণত হয়ে যাবে বড়রা মানুষের মতাম্যাম এই যে আপনার নদনা দাদার সাথে একটা মাদ্রাসা আছে বড়রা কর্মী মাদ্রাসা ওই মাদ্রাসার মোতামানসার নিজ মুখে বলেছে যে উনি অনেক মুদা দেখেছে যে মৃত্যুর পরে ওদের চেহারা বিকৃত হয়ে এগুলো যারা মুদাকে গোসল দেয় সাধারণত ওদের কাছে ধরা পড়ে ওরা দেখে কিছু কিছু মুদ্রা এমন আছে যে গোসল দেওয়ার সময় এমন দুর্গন্ধ বের হয় যে ওই জায়গায় থাকাই যায় না এত দুর্গন্ধ বের হয় এটা কিন্তু তার একটা শাস্তি মৃত্যুর পরে রূপ বিকৃতি চেহারা পরিবর্তন হয়ে যায় এটা তার জন্য একটা কি শাস্তি এখানে যারা গোসল চায় ওদের কিন্তু এগুলো নিষেধ বাইরে আলোচনা করা এগুলো অত্যন্ত কি এগুলো লোভি নিষেধ করতে বিশেষ করে জানা জানলাম করে অধিকাংশ পক্ষার যারা ওদের চেহারা এবার শুকুরের চেহারা হয়ে যায় বড়গার উদুর নিজ পড়েছেন আমি নিজ চোখে দেখেছি একটা লোক আমার পাশের পাশ্ববর্তী এলাকার সে সবসময় সুদ খেতেও মৃত্যুর পরে তাকে যখন কবর দেওয়া হবে এর আগমুহরটা আমি দেখেছি তার চেহারা শুকুরের চেহারা হয়ে যাবে এজন্য আল্লাহ হস্তে ভাইও মনে মনে বাদ যে শুধু আমার মাল বিক্রি করে না শুধু এটা বিনাশ করে সর্বনাশ করে দেয় মানুষ আপনি তাকে কম হোক আপনি আজকে ঘোষ থাকবেন না অসুবিধা কি আপনি আজকে শাক দি পাচ্ছেন আজকে বট্টি পাচ্ছেন অসুবিধা কি এটার জন্য আপনাকে কবে জিজ্ঞাসা করা হবে না যদি শাক দিপ খেয়েছিস নাকি বট্টিপ খেয়েছিস এটা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে এজন্য আমার ভাইরা এই স্বভাবের সঙ্গে আমরা যারা জড়িত আমরা ছেড়ে দিই আজকে থেকে আমরা সুবিজ্ঞাবদ্ধ করি যে না ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আমরা আর কখনো কি সুদ খাবর অধিকাংশ ঘুষ খায় মুসলমানও ঘুষ খায় অধিকাংশ আর এই কাজ কারবারের সাথে জড়িত অধিকাংশ মুসলমান ঘুষের কাজ সাথে জড়িত ইদু খ্রিস্টান সন্ত্রাস করে আসবো অধিকাংশ মুসলমানও সন্ত্রাস করে ইউদু খ্রিস্টান ডাকাতি করে আজ কদি কেনছো মুসলমান ডাকাতি করে এ অদি খ্রিস্টান খুন খারাপি করে আজ কদি কেন মুসলমান এ খুন খারাপের সাথে জড়িত সরাসরি হামলায় অংশগ্রহণ করে আর দুধ থেকে কেউ আছে সেল্টার দেয় কােলবে এই জন্য দুধ থেকে কি সেল্টার দেয় কি আসা ব্যয় বললো কাছে আসে থেকে শেল্টার দেয় খুন খারাপের সাথে জড়িত আজকে ইদি খ্রিস্টানের বিবাহ সব গুণায় ভরা অধিকাংশ মুসলমানের বিবাহ গুণায় ভরা মেখল মাদ্রাসার একটা একটি কিতাব দেখেছেন বিবাহ সম্পর্কে যে বর্তমান একজন মুসলমানের একটি বিয়ের অনুষ্ঠানে সাত শতক অভিরে গুণা হয় বয়স কবিরে গুণা সাত শতক অভি রেখে আপনারা অবাক হবেন এটা আপনার সকলেই জানেন বিয়ের পাঁচ দিন আগে থেকে ইনশাআল্লাহ এটা আলোচনা হবে গায়ে হলুদ কি এটা ইসলাম সমর্থন করে কিনা এগুলো ইনশাল্লাহ আল্লাহ বাচ্চার দাঁড়াবাহিক এগুলো নিয়ে আলোচনা হবে পাঁচ দিন আজ থেকে ডেক্সের কাজারে শুরু করে অন্তত বিয়ে বাইরে চতুর্শে আট দশ বাইরে মানুষের ঘুম হয় না তারপর ওরা আপনার উচ্চ আওয়াজে ড্যাক্সের চালায় হাই ফাউন্ড দিয়ে ড্যাক্সের চালায় ঘুম যেতে পারে না হাজার হাজার কবি লাচনা হচ্ছে কিনা বলে মুসলমান বিয়ের মধ্যে ওই দেখতে বিবাহ কেমন আবাদ জগতের মধ্যে দুইজন একটি আবাদত নামাজভাবে আবাদক রোজা জামনিভাবে আবাদক বিবাহ আবাদক নামাজ আবাদত নামাজ পড়ার জন্য কখন আমরা ডোরবাগ্য বাজাই কথা বলবেন বাজে নামাজ পড়ার জন্য কখন আমরা আপনার হার গলা দিয়ে আসি না আসি না ভিতরে আল্লাহ বর্জিত হওয়ার কারণে চলছে যেহেতু তার বিবাহটা হচ্ছে কিসের মাধ্যমে এই যখন হয়েছে এটা নদীর শূন্যত অনুযায়ী জোর হয় নাই এটা হচ্ছে কি শয়তানি তৈরি অনুযায়ী এ এজন্য বিবাহ করছে শান্তির জন্য কিন্তু দেখা যায় বিবাহের অশান্তি আরো কয়েকগুণে কি দাদে নয়া ছানে নয়া রঙ্গে নয়া হামে মুসলমানে মগর কামে কুকুর হামে মুসলমানে মগর কামে কুকুর হাম মুসলমান নামে কি গর লাহলা কুতাই কষর হরত বোধি না মগর দুম তো নেই হ হ্যা মামলা যাতে হিন্দে তরফা ইয়ে তামাশা ইসলাম ও হে মাহবুস মুসলমানো হাজা মুিজাজ না সমঝতা হ্যালাম হাজা হ্যা আফসোস মুসলমান সমাজে কোনগুনাটা যেটা হচ্ছে না বর্তমানে বলেন আমাদের সঙ্গে তিনটি ওয়াদা করেছিলেন কয়টা ওয়াদা কি দুনিয়ার শাসন ক্ষমতা আমি মুসলমানের হাতে দেবো এক নাম্বার ওয়াদা দ্বিতীয় নাম্বার ওয়াদা ইসলাম ধর্মকে আমি নিজেই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিব নাম্বার কাফেরদের হামলা থেকে আমি মুসলমানদেরকে হেফাজত করবো যদি একটা শর্ত পালন করতে পারে সেই শর্ত হচ্ছে আমলে সওয়ালে এবং নবীর আদর্শ আদর্শবান মুসলমান যদি আমল সহলে করতে পারে এবং নদীর আদর্শ আদর্শবান হতে পারে আল্লাহ ফাকে এই তিনটা ওয়াদা পুরন দুরগা আল্লাহ কখন কি ওয়াদা খেলাপ করেন্লাহুল আপনারাও বুঝছেন আজকে অধিকাংশ মুসলমান আমল সলোয়ালা ছত আমল ওয়ালা নাকি বদামল ওয়ালা কথা বলো না কেন কি আমল ওলা তাহলে বলেন আল্লাহ এই তিনটা ওয়াদা কিভাবে পালন করবে আপনারা বলেন আল্লাহ একটা শর্ত দিচ্ছে যদি আমি আপনাকে বলছি তুমি যদি পা হেঁটে সৌমনি যেতে পারো তোমাকে একশো টাকা দিচ্ছ তা আপনি একশো টাকা পেতলে কিনতে হবে পা হেঁটে আপনাকে আর যদি না যেতে পারেন তাহলে আপনি একশো টাকাও পাবেন না আল্লাহ তিনটা ওয়াদা আমাদেরকে দিয়েছেন বর্তমান সমস্যার সমাধান কোরআনে আছে না নাই কথা বলেন আছে না নাই তখন শর্ত কয়টা একটা শর্ত কয়টা সেটা কি শতামল বলেন সেটা কি সতামল কাজ বলে যে আমল নবীত তরীকে মতো হবে বলেন যে আমল কি নবীত তরীকে মতো হবে সেটাই হবে সতামল আজকে হিন্দু খ্রিস্টান সমাজে যেমনি পর্দার বিধান নেই মুসলমানের সমাজেও পর্দা নেই বর্তমানে পর্দার কথা বললে যেন মানুষ নতুনত্ব কিছু মন করে যেটা নতুন কি বলতেছেন এই কথা। আমার ভাইরা অথচ পর্দা এটা সরি একটি বিধান বহু সংসারে খবর নিয়ে দেখবেন বাবিয়ে দেবরকে কেন ভাত দেয় নাই এই জন্য রাগ করে মারামারি হয় জগড়া হয় হয় না কর বাবি কেন দেবরকে বাদ পরিবেশন করে দেয় নাই কেন অত এখানে পর্ডা ফর সাবাগ নাম নবীকে বলেছেন হুজু ফর্ডার পদ্মাতে বলছেন দেবরের বিধান কি নবী বলছেন আল হামরু আলম দেবর মৃত্যু তুল্য দেবর কি কারণ বাইরের কোন ছেলে ঘরে এসে আক্রমণ করতে সে অনেক কিছু ট্যাকাল দিয়ে আসতে হবে অনেক সারা দারে নিযুক্ত করতে হবে কিন্তু দেবর সেই ওই ঘরে বসা তাকে কোনো খালাকি করা লাগবে না সেই জানে তার মা ঘরে কখন থাকে কখন থাকে না সেই জানে তার ভাই কখন থাকে কখন থাকে না সেই জানে তার বোন ঘরে কখন থাকে কখন থাকে না তাহলে দেবর অপকর্ম করতে তত সহজ দুনিয়ার কোন মানুষ অপকর্ম করতে এত সহজ হয় না এই জন্য নব বলছে দেবর হচ্ছে মৃত্যু তুল্য দহর তো চলছে আর বর্তমানে এ ধরনের আমার ভাইরা দেবরের ছেলের সাথে পর্ডা করা ফরজ কথা বল কি বলছি দেবর ছেলের ছেলের সাথে পর্দা করা ফরজ শরীর বিধান বাসুরের ছেলের সাথে ফর্ডা করা ফরজ ননদের ছেলের সাথে ফটা করা ফরজ ননস কয় আমাদের দেশে না ছেলের সাথে পড্ডা করা কি আপনাদের নাই এই মায়ের সাথে পড্ডা করা কি মামির সাথে পড্ডা করা আপনারা বলেন এখন এই যে পর্ডা গুলো কোথাও বলছি এটা চলতেছে বর্তমানে আমাদের দেশ বিন্দু মাত্র নেই পর্দার কথা বাবী যদি দেবর সাথে পর্দা করে এখানে বেদাল হর শাশুড়িয়ে তোর দেবর তো দেবরেন এখানে সমস্যাটা কি বলছে যে দেবর মৃত্যু তুলল আর হেক সমস্যাটা কি তাহলে অহর চলছে কিনা বলেন আমার ফালক সূত্র ওর সাথে পর্ডা করা পরশ হ্যাঁ ওই যদি আপনার স্ত্রী একাওয়াইয়া থাকে ভিতরে কয় মাসের ভিতরে মাসের ভিতরে যদি তার স্তনের দুধ খাওয়াইয়া থাকে তাকে তাহলে দেখুন দুধমা হয়ে গেছে এখন আর কোন পর্ডা নেই কিন্তু দুই বছরের পরে যদি কোনো ছেলেকে আপনি ফালন করার জন্য নিয়ে আসেন আপনার ফালক সূত্র এর সঙ্গে আপনার স্ত্রী দেখা করতে কি পারবে না। শুধু স্কুল কলেজে পর্দা সমস্যা না নাকি ওখানেও ফরস কথা কম না ফরচ কিনা আজকে যে স্কুল কলেজে এর পাশে ছেলেরা বসছে এর পাশে মেয়েরা বসছে একই সাথে ক্লাস করতেছে এখানে কি গুণা হচ্ছে কিনা বর্তমানে হাজার হাজার দুর্ঘটনা হচ্ছে কিনা এটা পর্দা ফরজ নয় আপনার যুবতী মেয়ে আপনি প্রাইভেট মাস্টার রেখেছেন ঘরে আপনার ঘরের ভিতরে বসেছে প্রাইভেট পড়াইতেছে আপনার যুবতী ছেলে মেয়ে আরেকজন যুবুতি ছেলে আরো দরজা ওখানে খোলা থাকে না আপনারা দেখা যায় কিভাবে আল্লাহ তিনটা ওয়াদা পূরণ করবে বলেন আজকে মুসলমান কেন মাই খেয়েতেছে আজকে কেন এই পৃথিবীতে মুসলমান এত অধিক হওয়া শর্তে কেন ইসলামী আইন আমাদের মুসলমানের ভিতরে কেন মুসলমানের শাসন ক্ষমতা এই পৃথিবীর মতো নেই আল্লাহ তো সমাধান দিয়ে দিছে যে আমি তিনটাই তোদেরকে দিব যদি তোর একটা শর্ত পালন করতে পার সেটা হচ্ছে আমলে চলে বলেন সেটা কি আমলে চলে যদি তোমরা করতে পারো আমি আল্লাহ সব কিছু তোমাদেরকে দিয়ে দিব। আহ বিজেতি এখন সাকসেস বিজেপি কি বিজেপি সাকসেস হয়ে গেছে ওই যে গত সপ্তাহে আলোচনা করেছি সমান অধিকার গত সপ্তাহে তো আলোচনা করেছি কিভাবে আপনার একজন আল্লাহ আমার ভাইরা তাহলে বর্তমানে যে সমস্যা আমাদের মানে বিরাজ করছে এর সমাধান কোরআনে আছে না নাই কি সমাধানটা কিভাবে হবে আমল সলে করতে হবে বলেন কিভাবে হবে আমল সলে করতে হবে আমলে সলে বুঝিনি কাকে বলে নবীর তরিকে অনুযায়ী যে আমল হবে সেটাই হবে আমলে আর নবীর তরিকে বাদে যদি আপনি দাঁড়িয়ে রাখেন এটা আমল চলে কি হবে না নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও বলেন সেটাও আমল চলে হবে না হজ যদি করেন সেটাও আমল চলে হবে নবীর তরিকে দেখতে হবে তখন কি আপনার আমলটা হবে আমলে চলে হুজুর আমার জন্য দোয়া করেন আমার একটা যেন পুত্র সন্তান জন্ম নেয় ঘটনা তো আনন্দে কি হয় হুজুর দোয়া করছে মন বড় পর বছর এসে বলছি হুজুর আপনি দোয়া কি না আমার তো কোন সন্তান আছে হয় নাই আরো দোয়া ভালো করি করছে যাও আগামী এর পর বছর এসে বলছি হুজুর এখনো তো আমার সন্তান হয় নাই কি দোয়া করছেন আপনি হুজুর আরো ভালো করে দোয়া করছে তৃতীয়বার এসে বলছি হুজুর আপনি কি দোয়া করেননি আমার তো পুত্র সন্তান হয়নি তখন হুজুরে একটু গুস্বাসলার বললো বেটা প্রতি বছর এসে বলিস সন্তান হয়নি সত্যি কথা বল তুই কি বিয়ে করছিস তো আমি বিয়ে করিনি আমি কি করিনে আজকে মুসলমানের জন্য করছে। মদিনা শরীফের ইনাম দোয়া করছে মুসলমানের জন্য করছে। এরপরেও মুসলমান নিরাপত্তা ফেলো কই কাশ্মীরে মুসলমান নিরাপত্তা ফেলো কই সেদিনের মুসলমান নিরাপত্তা ফেল কই বস্ত্রের মুসলমান কোথায় নিরাপত্তা ফেলো ইরাকের মুসলমান কোথায় নিরাপত্তা ফেল দোয়া তো সর্বত্রে চলছে আমার বন্ধুগণ বিবাহ যাওয়া যাননিভাবে পুত্র সন্তান হওয়া অসম্ভব আমল স্বল এ ছাড়া বিজয় হওয়া নির্যাতন বন্ধ হওয়া এটাও অসম্ভব কি লাগবে আমি আপনার জন্য দোয়া করবো ঠিক পুত্র সন্তানের জন্য আপনি বিয়ে করতে হবে বাইতুল্লাহ রিমাম আমাদের জন্য দোয়া করতেছে বিজয়ের জন্য হ্যাঁ তখনই বিজয় হব যখন আমরা কি করব আমল ফলে নবীর তরিকা মতো আমরা কি করব? আমল করবো আমার ভাইরা আল্লাহর নবীর জীবক দোষা নবীর শুধু ওয়াদার নবীর কমান যেটাকে বলা হয় কমানকে তারা উপেক্ষা করেছে উহুদের যুদ্ধের কাহিনী সকলেই জানে ইসলাম ইতিহাসে একটি বড় যুদ্ধ আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপরে জন জনাবিকে পাড়াতাড়ি নিযুক্ত করেছেন যে তোমরা এখানে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে মুসলমান দ্বিতীয়বার আসা ছাড়া তোমরা তোমাদের স্থান ত্যাগ করতে পারবে না এই বলে আল্লাহর নবী সত্তর জন অস্ত্রকারী যুবককে উহুদ পাহাড়ে তাড়াতাড়ি নিযুক্ত করেছেন মুসলমানের হামলার কারণে কাঁপেরা যখন ওদের মালগুলো ফেলে পালাতে শুরু করেছে মাঠ একবার ওরা যে সমস্ত মাল রেখে গেছে ওদের ওই জন যাদেরকে পাহাড়ে নিযুক্ত করেছেন ওরা চিন্তা করলো মাঠটা এখন মুসলমানের হাতে একজন কাকুর এখন মাঠে আর কি আমরা এখানে আর দাঁড়িয়ে থাকি কি লাভ আমাদের ওরা এখানে এসে ওদের সঙ্গে ওই যে পুরীটা একটু মালে একত্রিত করতে শুরু করেছে ওদের একটু সহযোগী হয়েছে এমন আমার বিশ্বের যুদ্ধা যাকে খালেদ খাইবুল খালেদ অনিত তখন তিনি কাকরে ছিলেন কাকরেদেরকে নিয়ে এলোভাতা মুসলমানদের উপর আক্রমণ করেছিল ছব্বিশ জন মুসলমান একটাই মাত্র ভুলের কারণে সেখানে সাত আকরণ করেছেন এবং কি আল্লাহর নবীর দাঁত মোবারক পর্যন্ত সেখানে শহীদ হয়ে গিয়েছে আমি বলতে চাই মুসলমান তো বিজয়ী হয়ে গিয়েছে খরাজে কেন হলে পরে আবার ওই সত্যের জন্য তো ওখানে দাঁড় করিয়েছে ওরা নবীর আদর্শটাকে কি ফলো করে না বলছে আমার ওয়ার্ডার ছাড়া তোমরা সেখান থেকে আসতে পারবে না তাহলে সাহবাইকরাম নবীর ওয়ার্ডার অপেক্ষা করার কারণে সাহবা একরাম মায়ের খেয়েছি আমাদের কি অবস্থা এখন চোদ্দ চত্ব তাহলে আমরা বিজয় নবীর নদীর দিয়ে কোশ্চিনে এটা হতে পারবে না যত রাজনীতি করেন যত আন্দোলন করেন যা মতো তাই করেন আমি নিজের দেহের ভিতরে আল্লাহর সুন্নতকে আল্লাহর নবীর আদর্শকে ফিট করত ধর শুনতে নতবি কি করে জায়গা ফেরে না জায়গা ফের নবীর আদায় করতে হবে হাল্লা একটা ঘটনা তো আমি ফ্রায় বলি আপনার শোনেন সাবেক বরণ করেছে কারণ কি আমরা কেন ফরাজয় বরণ করব ওরা দেখলো আমরা তো আজকে নবীর সুনত মেশোয়াক আদায় করিনি বলেন নবীর সুনত কি চলো একটি গাছি উঠো গাছ উঠে ঢাল ভেঙে শুরু আর বিলম্ব না করে দৌড় বের ওদেরকে বলেছে মুসলমানের সঙ্গে যুদ্ধ করে তোমরা টিকতে পারবে না কারণ মুসলমান দাঁত যে করতেছে অস্ত্র লাগবে না কামড়াইয়া কামড়াইয়া তোদেরকে খেয়ে দিয়ে ও তাই কহ সবগুলো মাঠছে বাড়ছে আমার ভাইরা মুসলমান শূন্য দেওয়ার কারণে পরাজয় এসেছে আর তখন মেসোয়া শূন্য আমার করেছে যুদ্ধ লাগে না যুদ্ধ ছাড়াই তারা মোদিনায় বেশে বিজয় বেসে তারা মোদিনায় ফিরেছে কিসের বর কদ বল আমরা তো মেসোয়া কেন এটা কি এটা আবার কি হবে এটা আবার কি হবে না নবীন আদর্শ আমাদেরকে গ্রহণ করতেই হবে তখন দেখবেন আমাদের কামিয়ে আসবে আমার বুদ্ধগণ নত বলা হয় আজকে পুরো পৃথিবীতে পনেরো মুসলমান পুরা পৃথিবী জনগোষ্ঠীর একশো চুর্থাংশ হচ্ছে মসলমান মাটির উপরের উপরের জাগতিক সম্পদ স্বর্ণ তেল স্বর্ণ তেল গ্যাস এগুলো আল্লাপান মুসলমান অদূষিত এলাকায় রেখে দিয়েছেন মাটির নিচের সম্পদ রাবার চামড়া এগুলো আল্লাপান মুসলমান অদূষিত এলাকায় রেখে দিয়েছেন তথাপি মুসলমান পরাজয় কেন মুসলমান পুরে পৃথিবীর সম্পদ মুসলমানের হাতে মুসলমানের সামনে বর্তমানে দুইটা পথ খোলা ধন কটা পথ খোলা একটা হল নবীর আদর্শ গ্রহণ করা আমল সহলে করা আর যদি নবীর আদর্শ আর আমলে গ্রহণ না করতে পারি তাহলে বিজেপিদের হাতে জবাই হওয়ার জন্য বলির পাঠার মতো প্রস্তুত হয়ে থাকতে হবে কোন পথ মুসলমানের হাতে নেই একটা হলে নবীর আদর্শ আমলে চলে না হয় কাশ্মীর বিজেপিদের হাতে বলির ফাটার মতো আমাদেরকে জবাই হবার জন্য প্রস্তুত থাকতে হবে মুসলমান আজকেও যদি নবীর আদর্শ আমল করে একদল গাইবি ফেরেস্তা সাহায্য করার জন্য এখনো তারা বসে আছে গোজয় উহুতে বদর আপনারা জানেন মুসলমান ছিল তিনশো জন মুসলমানের তিন মন ছিল কাপের কাপের সৈন্য ছিল কয় হাজার এক হাজার কথা গল না তিন হাজার কয় হাজার আর মুসলমান ছিল কতজন জি এতো ঠিক আছে তো হিসেব ঠিক আছে তো তাহলে আপনারা বলেন মুসলমান কি সেই যুদ্ধে ফরাজ বরণ করেছে না বিজয় লাভ করেছে তাদের বাস্য যে তলোয়ার মারে একজনে মহমাহনে একশো তলোয়ার আমাদের মাথার উপর পড়তেছে এটা কারা মারছে বলে আসমানে কারা মারছে আসমানের ফেরা এখন পর্যন্ত মুসলমানের সহযোগিত করার জন্য অপেক্ষায় আছে তখন তারা মুসলমানের সহযোগিতা করবে যখন মুসলমানি নুসরত উত্তার শিক্তি হ্যাগের দোষে তারা এখনো অপেক্ষায় আছে যাই হোক আমার ভাইরা আমার আলোচনা সারাংশ হচ্ছে কি আল্লাহাত পুরান কারিমে আমাদের সঙ্গে তিনটা ওয়াদা করেছেন কয়টা ওয়াদা এক নাম্বার ওয়াদা হল দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহাদ মুসলমান হাতে দিবে দ্বিতীয় নাম্বার ওয়াটা ইসলাম ধর্মকে আল্লাহ এই পৃথিবী পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিবেন নাম্বার তিন তাদের নির্যাতন হবে মুসলমানদেরকে আল্লাহ নিজ হাতে হেফাজত করবেন তবে শর্ত হলো একটা শর্ত কয়টা কি সেটা আবার বলেন কি আমরা সালে কাকে বলে নবীর আদর্শ মতে যে আমল হবে বলেন আমার ছলে কাকে বলে নবীর আদর্শ মতে যে আমল হবে সেটাই হবে আমলা সালে আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে আমার সহলে করার তো ফিক দান আমরা যারা শুনত কয় না স্যারা শুনত ক